আমল করা এটা সদি আলিম হল আল্লাহুল আলমিনের সন্তুষ্টির ব্যবস্থাটা এখন কি এ বিষয়টা জানা হয় না আল্লাপা আমার থেকে এই মুহূর্তে কি চান এই জিনিসটা জানা এবং সে অনুযায়ী আমল এটা হলো সদি আমল সাহাবাইকরম রিজবান এই ক্ষেত্রে সবার আগে ছিলেন সম্পর্কে সবচেয়ে বেশি গভীর এলম সম্পর্ক আব্বাস রাজি আল্লাহমা বলেন মা দিন তারা ছিল আলেমের খনি গুদা কিন্তু জাহেরি ভাবে আমরা দেখলে কি দেখব সাহাবাহিকরমের নাল ও জানা বিষয়াবলি এগুলি অনেক জানা বিষয়ের সংখ্যা অনেক আমাদের মধ্যে যদি আমরা সাহাবাহিকরমের সাথে আমরা যেই বিষয়টা করি অনেক কিছু জানা এই দিক দিয়ে যদি সাথে আমাদেরকে তুলনা করা হয় তাহলে অনেক বিষয় জানা এই বিষয়ের দিক দিয়ে সাহবাই কালামের সাথে নিজেদের যদি দাঁড় করানো হয় তাহলে আলেম বলতে হবে কাকে বেশি বড় আলেম বলতে হবে কাকে তাহলে এখানে বলার অবকাশ আছে অনেক বিষয় জানতেন আমরা যত বিষয়গুলো জানি বাস্তবে আইলেম কাকে বলে আল্লাহ সন্তুষ্টা আর আল্লাহ সন্তুষ্টির বিষয়টা জানার পরে যদি এটার পর আমল হয় এই আলেমটা এটা ফজিলতাল হাদিসের মধ্যে কোরআনের মধ্যে যে আলেমের ফজিলত আছে সেটা কোন এলেন যেটার উপর কি হয় আমল হয় না এই তার জন্য কোরআনতন ইহি কাতির দিবি কোরআনের দ্বারা আল্লাহ অনেক রে কি করেন তাতে অপবিত্রতার সাথে অপবিত্রতা আর যুক্ত হয় আর বৃদ্ধি পায় এই সবগুলো কথা কি কোরআনের ব্যাপারে কি অপরের দিকে তাকায় আর বলে যে এর দ্বারা কার ইমান বাড়ছে আল্লাহুল করতেছে। কিন্তু মার যাদের দিল অসুস্থ দিলের মধ্যে বেধিয়াছে ফাজ তাদের অপবিত্র কি ভিসে বৃদ্ধি দ্বারা তার হালতে আল্লাহ রব আলিন বলতেছেন যে এদের উপর অভিশাপ আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকেও আর যত অভিশাপ দানকারী আছে সব অভিশাপ পক্ষ থেকে তাদের উপর অভিশাপ এই অভিশাপটা কাদের উপর যাদেরকে জ্ঞান পায় এই অভিশাপটা ইন্দিনা ইয় তুন বাই গিনা তিওয়াল হুগা যে সকল স্পষ্ট বিধান এবং হেদায়ত আমি নাজেল করছি এইগুলোর যারা কি রাখে গোপন রাখে গোপন রাখবে কে তার নিজের জানা থাকলে তো গোপন রাখবে কে যার জানা নেই তার ব্যাপারে কি বলা হয়েছে কিতাব যাদেরকে দেওয়া হয়েছে এদের থেকে আল্লা প্রতিজ্ঞা নিছেন যে এটাকে সাফ সাফ বলে দেবে মানুষের জন্য ওলা তুমি না গোপন রাখবে না গোপন করবে না এখন এটা দুনিয়ার কিছু লোভের দুনিয়ার কিছু স্বার্থের জন্য তারা আল্লাহ পাকের এই প্রতিজ্ঞাটাতে পিছনের পিঠের পিছনে ফেলেছে আল্লাহ বলছেন যে সাফ বলে দিবে আর দুনিয়ার কিছু স্বার্থে সেটাকে বলে নেই আল্লাহ কি বলতেছেন জঘন্য যে জিনিসটাতে অবস্থা গ্রহণ করোয়ার নিকৃষ্ট ফল গ্রহণ করে দেখি যে কিতাবের এলেম না সে না কিতাবের এলেম ওয়ালা কিতাবের এই জন্য কি হয় আমার ভাই অনুযায়ী কি হয় তারা কি হয় দেখ এটা যদিও মিথ্যা এটা বাকি সে এক পর্যায়ে অনেক উপরের স্তরে চলে গেছিল পরি সবচেয়ে অবস্থান তিনি এলিম ফল দিল তো আলো কিন্তু যে এলেমের উপর কি হবে আমল হবে এই এনেমটা ছিল সাহাবাহিক যেটার উপর কি হয়েছে আমল হয়েছে এই জন্য আমরা নিজেদের সাথে যদি সাহাবাই কেন মিলাই তাহলে দেখি যে ভোর হাজেন তো আমরাই সাহাবাই কতটুকু কি জানতাম হাদিসের চর্চার জন্য জীবনটাকে উৎসগন করে দিচ্ছেন কয়জন ফিখার চর্চায় জীবনটাকে উৎসগন করে দিয়েছে সব মাসালা জানা আছে এমন কয়জন কিরাত সবগুলো জানা আছে কোরআনে কয়জন আর ওদের ব্রেন কি কম ছিলাম ব্রেন কি আমাদের কম ছিল তারা ঘোরার তার স্বনাম মুহস্ত রাখতে পারে ঘোরার গ্রন্থ তালিকা রাখতে পারে ছোট ছোট বাচ্চারা হাজার হাজার কবিতা কি থাকে আর কি করে না বলে না হিসাবে কাব্যচরটা ছিল না সাহিত্য ছিল না জি তাদের অনেক বিষয় ইয়া মুহস্ত ছিল না লেখা ছিল না কিন্তু মেথার কালটা তাদের কি মুহস্ত শক্তি দিয়ে কে যেত সেই মনের লোকগুলো করে ভ্যা এটা কি খুব বড় বিষয় ছিল সব স্বাভাবিক ভাবছিলেন এটা দিনের এলম না কই সেই তুলনায় আমাদের মধ্যে দিনের এলে মালার সংখ্যা বেশি নাই জি শুধু এক জেলার কথা বলেন এই জেলাটার কথা বলেন এই জেলার মধ্যে যে পরিমাণ দিনের এলে মালা আছে পুরো সাহবাহা এই পরিমাণ ছিল কিনা মহাদুজ বলেন মুফতি বলেন হাফেজ বলেন সাইফুল আদিস বলেন যেই দিকটা বলেন এই একটা জেলার মধ্যে যেই সংখ্যায় আছে পুরা সাহাবাহিক আলমের ইয়ার ধমাকের মধ্যে এই সংখ্যায় আছে কিনা যখন আলী তুলানু খিলাফত করেন এর অর্থ কি আমাদের মতো এই ধরনের হাজার হাজার মাস আলাদা ফকি আর ফির এদের কি ছিলেন না জি সবাই ফোকা ছিলেন ফাঁকা হাত দিনটা কি দিনের সঠিক বুঝটা আর আমরা ফাঁকা হাত মানে এর অর্থ কি ধরে নেই অনেকে এমন হয়ে গেল যখন ফকি বলা হয় যখন আলেম বলা হয় তখন আমরা বুঝি কি আমি আমরা আমাদের যে ফকি সেই ফকির আমাদের যেই আলেম সেই আলেম আসলে বিষয়টা এমন এমন আমরা ওই কি করেছি নিজেদের সাজায় শরীরে আমরা এখন আমরা যে অর্থে সুবিধা অর্থে এটার ব্যবহার করে নিতেছি আমাদের অর্থে অনেকগুলো ক্ষেত্রে এমন হয়ে গেছে শরীরতের পরিবর্তন করে ফেলেছে যার কারণে দিনটাতে বিগ্রহ আমাদের দ্বারাই পরীক্ষা করে নিয়েছেন বিপরীতে ছিল শুধু মুনাফেকদের জামা মুনাফেকদের ব্যাপারে ছিল কিনাই এক সব হাজার আলাদা না ছিল এটা দিনের ফকেছিলেন তারা ঠিক কিন্তু এর অর্থ আমরা যে অর্থে বসতেছি সেই অর্থে না সব সাহবা একরম কি ছিলেন ফকেছিলেন দিনের সহি বোঝা বেলা ছিল কথা দিনের সহি বোঝানুযায়ী তাদের আমল ছিল না ছিল না তারা নিজেদের জীবনটাকে ব্যয় করছেন কোন পথে তাদের জীবনের সম্পদ জীবনের সময় জীবন মেধা নিদের সন্তান সম্পত্তি এইগুলোকে তারা ব্যয় করছেন কোন পথে কোন আনন্দের আল্লাহ রসুল যখন ছিলেন না দিনের দিনের দিনের টাকা যা যেটা বুঝছেন সেটার জন্য নিজেরা কি করছেন জিল এটা। সাহবাহিকমের মর্যাদাটা আসলে কিছু জন্য রসুলের সাথী এই জন্য রসুলের যুগে তারা ছিলেন এই জন্য রসুলের আত্মীয় স্বজন এই জন্য হাতিস্ত্রী বিঘি না হু যার আমল তাকে পিছনে ফেলে দিবে তার বংশ তাকে আগায় নিবে না তাহলে বংশের মর্যাদাটা বড় বংশের ঘনিষ্ঠতাটা বেশি না সংসারগের ঘনিষ্ঠতাটা বেশি ঘষ্ঠ কোনটা ঘনিষ্ঠ বংশের বংশের ব্যাপারে যদি আমলে কি করে তোমার বংশেরই না অথচ রক্তের সম্পর্কতার তার সাথে আল্লাহ বলতে না এটা তোমার বংশেরই না কোন গাজা আসবে না তার বাপের সাথে ঘনিষ্ঠতা আছে না কি কাজে লাগছে বংশ মর্যাদা আগে বার যদি কিনা থাকে আমল না থাকে তাহলে আগে বারানুর বুঝতে মর্যাদার বস্তু এটা কি আসলে আমল সাহাবার মর্যাদা সিংসিন কিসের দ্বারা আমলের দ্বারা আব্দুল্লাহ আমাদের মনে হয় একটা ক্ষত ক্ষতি রসুলের সাথে মর্যাদা গেছে উনি বিশিষ্ট হয়েছেন কি রসুলের সাথে বেশি দিন থাকার দেনা মুসলমানই তো তিনি সপ্তম হিজরিতে বেশি দিন থাকবেন কোথায় কোথায় মুসলমান হয়েছেন সপ্তম হিজরিতে কিন্তু সপ্তম হিজড়িতে মুসলমান ভাইয়া আমার তিন বছর পাঠিয়ে দিচ্ছেন না না ঘোষণা করে দিচ্ছেন যে চলে যাও তো উনি কি করেন নাকি যাবেন প্রস্তুতি নিছেন সাথীরা রানা হয়ে গেছে তিনি ভাবছেন গিয়ে তাদের সাথে কি হবে পরবর্তীতে শরীর হবে যেহেতু রসুল বলছেন পিছনে জীবনের শেষ নামাজ পরে যায় এই জন্য রওনা হয়ে গেছে সকালে তিনি রওনা হয়েছেন কখন জোর রস জিজ্ঞাসা করতেছেন তুমি থেকে গেলে পরে বলছেন এই মা ধোয়া তা হন তুমি পৃথিবীর সমুদয় কিছু খরচ করলেও ওদের এই এক সকালের ফজিলকটুকু আর লাভ করতে পারবে অথচের ভিতরে এটাও আছে যে রসোলের পিছনে রোহা বেশি এই সুবরটা সাথে যদি পৃথিবীর মিলানো হয় সবটা মিলল ওদের চলে গেছে রসোলের থেকে ধরে সরে গেছে বাহ্যিক ভাবে কিন্তু গেছে একটা আমাদের মধ্যে কিসের মধ্যে আমাদের মধ্যে ওই ফজিলতটা কি করতে পারবে না পোস্ত পারবে না এখানে এই কারণে কিসের কারণে ওনাদের আমলের কারণে হুসাইন রাজনার অবস্থাটা কি ছিল যে খিলাফত মিনহা দিন মধ্যে সামান্য বরদাস্ত করেন নাই অনেকের কিন্তু বরদাস্ত হয়ে গেছে কিন্তু হোসেন কিনে বরদাস্ত হয় এই বরদাস্ত না হওয়ার কারণে তিনি রসুলের পরিবার পরিজনের এতজন এবং নিজের জীবনটা কেউ মধ্যে বিশাল ঝুঁকের মধ্যে ফেলা এবং একেবারে দুনিয়া দৃষ্টিতে অনেক দুনিয়া সর্দারি পায় নাই ঠিকই কিন্তু সেখানে কি পেয়ে গেছে সর্দারি গেছে এটা কি ওনার রসেলের নাকি হওয়ার কারণে না এই দিনের প্রতি এই ভালোবাসার কারণে কোরবানির কারণে এই ভালোবাসা এবং কোরবানি যে যাকে যত বেশি ভালোবাসে তার সামান্য ক্ষতি দেওয়া তার কাছে তত বেশি কি লাগে কষ্টদায়ক লাগে আপনি যাকে ভালোবাসেন তার গায়ে যদি একটা সামান্য আঘাত লাগে আপনি আর যে তাকে এমন ভাবে ভালোবাসে না তারে যদি আরো বড় আঘাত করা হয় তার তত কি লাগবে না কষ্ট লাগবে এটা তার ভালোবাসার সম্পর্কের হিসাবে কষ্টটা আসবে আমরা তো বলবো হোসেনদের জন্য তোমার এতটুকুতেই ছব্বিশ হাজার দিতে হইলো অনেকে তো দিল না তো কি না অনেকের ভালোবাসাটা সেই পর্যায়ে এই ক্ষেত্রে প্রকাশ পায় নাই উনার সেই পর্যায়ে ছিল দেখে দিলেন। খুব বড় বিষয় ছিল যে বিষয়টা এখন আমরা এখন কোন আলোচনার বিষয় না জানি না কোরআন মাখলুক না গ্যারে মধ্যে মানুষের কি জানে এর ব্যাপারে কি বুঝে দিনের একটা সূক্ষ্ম বিষয় এটা জি সুখাতে বিষয় এটাতেও সহ্য করা হল দেখি এখানে খুলল খোলা কোন একটা কুকুর ইয়ে হবে যে সবাই বুঝে মতো একটা জিনিস সবাই বিষয় একটা জিনা ওরা না জেনে আচ্ছা কি বুঝি গুমরা বা হকের উপর আছে এখন কিছু ইমন একটা সূক্ষ্ম বিষয় তারপরও দিনের ক্ষেত্রে এটার মধ্যে কি আইসাচিত ছিল পরিবর্তন এটার জন্য জীবনটা বাজে লাগিয়ে গেছে আল্লাহ তালা মর্যাদায় কোন জায়গায় নিয়ে পছায় দিয়েছে আসলে যার যে বিষয়ের প্রতি মহব্বত যত বেশি সেই জিনিসের সামান্য ত্রুটি তার দিনের মধ্যে তত কি তত বেশি তার দিনের মধ্যে ঘনিষ্ঠ ছিলেন যে দিনের সামান্য পরিবর্তনও তাদের কি না সহনীয় ছিল না এবং দিনের সামান্য কি একটু অনুত্তম অবস্থাটাও এই দেওয়ার জন্য তারা এটাও কি করে নাই তারা মাইনা নেন আমরা তোলো যে না যে খালি বলছে কি করব সবাই করবো জবাই করাই শুধু জবাইয়ের জন্য সে ছুরি নিয়ে আসছে জবাই করলে। জবাই এখনো না করছে তো আমি কিভাবে ধরি করে সারলে ধরবে বুঝাচ্ছিস দেখি বেটা কি করে দুনিয়ার সুবিধাটা ঠিক রাখা না জানে অসুবিধাটা এসা যায় শয়ত ধোকার দিতে যে না আসলে এটা দিনের জন্য করতেছে আসলে দিনের জন্য করে রাজনৈতিক নেতারা সব কাজ করে কি নিজের জন্য কোনটা করে সব কে নিজে করে জনগণের জন্য করে রাজনীতিক নেতা যতগুলি আসে সব জনগণের জন্য যা করি সব কেন লেগে দিনের জন্য নিজের জন্য তো কিছুই করি না এই ধোকার মধ্যে আমাদেরকে ফেদানা ফেলা হয় বাস্তবে অনেকে হাকি কি খালের স্নেহতই ধোকা আছে যে আমি যে দিনের বিপরীতে চলতেছি কিসের জন্য আল্লাহ তো আস মানে জমিনে তো আমি আল্লাহ তো বুঝে আমার বুঝতে হোজাই কাজ করতে আমাদের বক্তব্যটা যেন অনেকটা এমন আল্লাহ তাকে সমস্ত জিনিসের নিষেধ দিয়েছেন কি হিসাবে যে নাপা কি বুঝেন না বাস্তবতা হাকি সাহবেন মাদ্রাসায় আপনি কি করেন চাকরি করি আপনি কি করেন ইমতি করি আপনি কি করেন ব্যবসা করি সবাই কিন্তু একটা কিছু কি করে সব বাড়িতে নিজের স্ত্রীর কাছে বসে থাকে একটা কিছু করে হ্যাঁ স্ত্রীর কাছে কি দেয় সময় দেয় বাড়িতে কি করে যায় কিন্তু চাকরি করি ভাত ইমামতি করি কি করি কোন তুমা উমাতি ওরুফ না আমি তোমরা হইলে শ্রেষ্ঠ উম মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই আয়াতের সরাসরি ব্যাখ্যা ইসলাম তোমরা হলে মানুষের জন্য সবচেয়ে কল্যাণকর মানুষ ওদেরকে সিকর দিয়ে বেঁধে তোমরা নিয়ে আসো অতপর তারা ইসলামের ভিতরে প্রবেশ করে সাহাবাহিক আল্লাহ আল্লাহর দিন কি হয়ে যায় প্রতিষ্ঠিত হয়ে যায় সাহাবাঈক ভাবে এমন এটাই ছিল আর কোন ব্যস্ততা তাদের শিক্ষণ ব্যস্ততাই ছিল কেউ তিরিশ বছরে একাল আল ধারে কই কাটাইছে এই পথে আসে না থাকে সাহাবা রামের হইরুল করুণের মধ্যে সবার আমলটা এটাই ছিল হৈরুল করুন যেই তিন যুগটার ব্যাপারে রসুন হকের এবং যে তিন যুগের প্রচলিত কাজগুলির ব্যাপারে কাছে আল্লাহব সেইটার গ্যারান্টি তো আছে যে ওই তিন যুগে যে কাজগুলি কাছে আল্লাহব এইগুলি দিন বেশিরভাগ মানুষে যে কাজগুলি সেই সময়ে করবে সেই কাজগুলি কি দিন কিন্তু ওই তিন যুগের পরে বেশিরভাগ মানুষে যে কাজগুলি করবে সেই কাজগুলি কি না দিন হিসাবে গ্যারান্টি প্রাপ্ত না বরং সেই তিন যুগের পরের যুগ গুলির মধ্যে বেশিরভাগ মানুষের যে কাজগুলি করবে এই কাজগুলি হবে এরপরে সরাসরি হবে মিথ্যার ভন্ডানির প্রতারণার নাহকের বাতেলের দলালতের বেদাতে বেশিরভাগ থাকবে ইয় পর থেকে কাজের সংখ্যাই বেশি কাঠারের সংখ্যাই বেশি রসলের যুগ থেকে দেখেন রসলের যুগে সারা পৃথিবীর কাপের তুলনায় বছরের সংখ্যা কি কম না জি এরপরে যত সময়ের সংখ্যা তুলনামূলক ভাবে মুসলমানের কামে বে কামে মিল্লা নামে মুসলমান কয়দে দেড়শো কোটি দেড়শো কোটি নামে ওরা বেশি নেওয়ার সংখ্যা ওরা অনেক বেশি এই বেশি হওয়ার কারণে হক তারা মুসলমানদের মধ্যে ভেনাল সংখ্যা বেশি বেশি না হক তারা এদের সংখ্যা কি এদের সংখ্যায় কি অনুযায়ী আমল করে পরিপূর্ণ করে চলে কাজ খুব কম খুব কম এই খুব কম দিকে এরা কি না হক বেশি হয় এটা কোন দলিল না কিন্তু আমাদের এখন একটা জিনিস ঢুকে গেছে আরেক হাদিসের মানে জমাতে কি করুসরণ করো সাধে আজম বলছে হাদিসে সাথে নাই সংখ্যা সেখানে বেশি সেটার অনুসরণ করো এটা দিয়েছে আজম মানে মর্যাদা সে যে এই জমাতের কি করো অনুসরণ করো মর্যাদা সিন যে না হক সে বেনামাজি আর নামাজি নামাজি পাঁচজন আর বেনামাজি পঁচানব্বই জন এখানে আজম কে আপনি বলে আজম নেই পঁচানব্বই জন বিশাল জন তো বিশাল না জান না যদি তুমি কজন হোক ই জমা আল্লাহ বলছেন জমাতুতুল আজম ইয়াত এই রইলো তয় মাসুরা এর সওয়া দেওয়ার বাইরে তো এর সাথে আগে তো হক তারপরে জামাকিহলে আমি জানি আমি আল্লাহর রশ্মি রে সবাই মিলে ধর আল্লাহর রশ্মি আল্লাহর হুকুম একটা আছে এদের একজনের দশ জমাতেছে আরেকজনের জমাতেছে আরেকজনেরদের সে জমাতেছে একজনেরদের সে জামা পঞ্চাশ জনের বাদ ওরা বিচ্ছিন্ন ফেরক পঁচানব্বই ফের জন আর সাথে কোনটা এটা আছে আল্লাহর হুকুমের সাথে আছে আমাদেরকে গোল এলছে গণতন্ত্রের রূপ সংখ্যায় তো এখানে সবকিছুর ক্ষেত্রে দৃষ্টি যায় কার দিকে জনগণের দিকে ইসলামের মধ্যে দৃষ্টি জমানোর কথা বললো সবকিছুর মধ্যে কার দিকে আল্লাহর দিকে সবকিছুতে মীমাংসা করি কে আল্লাহ এখানে সবকিছুতে মীমাংসা করি কে জনগণ এই যে ধর্ম এটা তো গণতন্ত্রের আসলে সহি ধর্ম জনগণে চাইলে এটা করো আর জনগণের না চাইলে কি করণতন্ত্রের কিন্তু সঠিক ব্যাখ্যা এই ব্যাখ্যাটা এটা কি ইসলাম সুন্নত ইসলামের কথা হলো যে আল্লাপাকলে কি করব না আর জনগণ না চাইলে করবো না যেদিন চাইবো সেদিন করবো যেদিন চাইবো না সেদিন করবো এই বদ্ধতি ধরছি না আবার ইসলামের নামে ধরছি যে ইসলামের সারছে এইভাবে কি পৃথিবীতে কোনো দিন কোন দিন ইসলাম কম বাঘ হইতে আর সমস্যা কি বেশিরভাগই কে জানাই তার জেহাদ সারা হয় তাহলে কম বাঘ করতে আর কি কঠিন কোনো সেই ধরে করে এখন যারা বলে যে দেখা দেয় জন্য আল্লাহ তালা স্পষ্ট বলে দিয়েছেন রস জীবন আল্লাহ ফিট করে দিয়েছেন তেরো বছর রসল আল্লাহ কি করছেন দিনদারি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন রসোল্লা রসোল্লার সাথে বড় বড় সাহায্য যে দেখো চেষ্টা করছে নর্মাল ভাবে আল্লা সালামা মানে কিসের পথে শান্তিময় পথে যেটার হাঙ্গামা নাই কোন ধরনের মারামারি নাই কাটা নেই বছর দেখা দিচ্ছে দেখো যেগুলি মুসলমান হয় না এদিকে মুসলমান আবু ধর মুসলমান হয় না আমসলমান না হয়েছিল খালেদিন মুসলমান হয় না আবু সুন্দর হারিস মুসলমান হয় না আবু সুন্দর হর মুসলমান হন আরো মক্কর উদ্ভা সাহিবা মারাত্মক কিন্তু এক প্রসম্ম কোন সময় হয়েছে রাজা যখন বিজয় আছে এই সাহাবাহা কাজ বিজয় নিয়ে নিয়ে আসা বিজে নিয়ে আসা কোনটা বুঝছেন কোনটা বুঝছেন সাহবাই কি করা শিকল দিয়া ভাই ব্যস্ততা মেধে নিজেরা লিখতে করছেন সাহাবাইকরণ আর কোন কাজের মধ্যে তারা লাগায় না খায় না খাইছে আপনি ইমামতি করেন আপনি কি খান না আপনি এই জন্য অন্য গুলি করতেন কিন্তু অন্য গুলি করতেন কি হিসাবে জরুরত হিসাবে এটাতে করতেন কি হিসাবে কাজ হিসাবে ব্যস্ততা হিসাবে জীবনে আহ সাহাভাই কেমন ব্যস্ত সব সবাই মাস কি মাস অথচের দেশে নিরাপদ মুসলমানদের বন্দী কাপের নাই মুসলমানদের কোন এলাকায় কাঁপেরা আক্রমণ করে দিতেছে বা দিবে বা দিয়ে রাখছে এমন কোন সংবাদ নাই মুসলমানদের কোন ভূহণ্ড কাফেরা দখল করে এমন সংবাদ নাই এই অবস্থা হইলে কি মুসলমানদের আমির উপর খরচ বচ্ছরে একবার কাপের দের উপর গিয়ে কি করুন আক্রমণ করুন ওরা তার দেশে আছে না একবার অথবা দুইবার কাপের দৌড়ানি দেওয়া আল্লাহের এক বাস্তবায়নের জন্যই ফরজ আমিরের উপর খরচ এটা করো সে যথাযথ ব্যবস্থা নিয়ে গিয়ে করবে সে যথাযথ ব্যবস্থা নিয়ে গিয়ে করবে ওইটা যদি হুট করে একজনে করে দেয় করে দিয়ে আমি তোমার করবো তাহলে এইটা আদায় করার ক্ষেত্রে তারা কি পরিমান জানাল তুলবনে দিচ্ছে এটার জন্যই তারা সারদা জীবন করেছে বাড়িতে আসছে তো এখান থেকে আসছে ব্যস্তা তো কোনো বের দখল করে নেই আবুকর আবু ওদের ব্যস্ততা দেয় বর্তমানে আমাদের জন্য আরো বেশি শিক্ষণ এমন আমাদের মধ্যে একটা দাঁত সবটা আবহাওয়া মূর্তা তো বিভিন্ন তো লাইহা কি আসুয়াদের তো আছে আসে না আসে আপনার জাগাত নিয়ে তাদের দিল রে কি করেন পরিষ্কার করেন এখন রসুল নাই আমাদের দিল পরিষ্কার করবো কে জাগাতে আমরা নিজে না বেরোবেন কয়মার কাম ইয়া দিন থেকে ফিরে যাওয়া সবকিছুই মানে শুধু একটা বিষয় কি করে না মানে না এটা বুঝতে হয়তো কি এদেরকে জি অন্ধকার কি ভাবে দূর হবে জি না আলো জায়গা দোক তাদের মধ্যে একটা সুভাতে অন্ধকার তো নেই রেখো ওই তারা না বসে কয়েকদিন ওখানে তোমাদের সবগুলিরে মরিদ বানায় সব গুলির মত বানায় সব গুলির নিজের বর্ষায় না এলাকা ঠিক করে রাখত পারতন এরা শিখতে ওই ধরনের লোক ছিল না ওই সময় জি কোন জমাতে একটা পাঠায় মানুষদেরকে বোঝায় বোঝায় বোঝায় বোঝায় কি করে নেব বিশাল বয়ান দিকে বোঝায় বোঝায় ঠিক করে নেবো একটা পদক্ষেপ গ্রহণ করলাম ছিল আমরা তারিখ করি সময় কি তারিখ করি যে দিনের ওই টাকা দাঁড়া ওই সময় কি ছিল এবং এই সুরত ওই সময় কি এই টাকা কি করেন পূরণ করা হয় নাই সেই ধরনের টাকা দা পূরণের জন্য নতুন কোন দিনের ওই টাকা কি রসুলের তাকা থাকি রসুল ছিল না কিন্তু ওনারা এই টাকাটা পণ্য করছেন মিলাদের সুরতে জি না এর লিখে আমরা মিলা জানি কি করি তো ঠিক আছে না কেন রসুলের উপর দুরুদের টাকা যা সে সময় তো এই দলিল নিশে সময় আছে তারা এই সুরতে এই দাবিটা রাদে করে এই জন্য এই সুরতটা সুরতটার মধ্যে তুমি আলাদা ফজরত মনে ওই সময় যে টাকা যা যা ছিল সেই টাকা যাতে ভিন্ন সুরতে আদায় করা এবং সেই ক্ষেত্রে ভিন্ন টারে কাফি মনে পেরে সেটার পিছনে সুতরা দিনের ব্যাপারে মানে এনহ দিনের ব্যাপারে বিচ্যুতি এই বিচ্যুতির ভিতরে কয়ে আছে দেখে দিন দিন আমাদের কাল্পনিক জিনিসগুলি বাড়তেছে কাল্পনিক দিনই খেতমত কিন্তু কে দিনের খেতমত করে না বলে এই জন্য এই বিষয়টা মানুষের ধোকা দেখি গুনার কাজে লিপ্ত করতেছে তখন গুণার কাজে লিপ্ত করতে না পারে তখন কোন ন এর ফলে হ্যাঁ নকল নাই ফরজি করবো তখন ফরজের মধ্যে আহম ফরজ আহম ফরজের মধ্যে আরে লাগায় মানে সয়ানের শেষ করেনা কোন ব্যক্তির উপর যখন আঘাত হয় তখন সে কি করে আমার ব্যক্তির উপর যখন আমার ব্যক্তির উপর আমার একেবারে মারতেছে তখন আমি আমার গান দার দাবা আছে এটা চালবে তখন আমি কি করবো চেষ্টা করবো আমার উপর আঘাত আমি যদি আরো শক্তিশালী মোটা তাজা হইতাম করতেছে এই মুহূর্তে ফুলনের মতো ওষুধ খাই আর বেশি ঘিরে খানা খাই বেশি করে খানা খাই যেতে আমাদের ডরে আর আমার আঘাত করতে হবে আমার আমি এখন মায়ের শিখি যে কেনাটি শিখি খানা খামো না তার আঘাতের দিকে হাত বাড়াই দেবো কেন আঘাতের দিকে হাত বাড়াই দেবো খানা খাওয়াত খানা জন্য পার্সোনার এই বিষয়টা আমাদের গোলে গেছে যখন শুনছি মতো কাজ সবগুলো রসর দিয়ে সব সাহাভাবিকা নিয়ে চলে গেছে একদম কেউ রেখে মানে করবে প্রতিহত করা এত গুরুত্বপূর্ণ আজান দেওয়া হোক অথবা না হোক আজান দেওয়া শূন্য বা ইসলামের শেয়ার হিসাবে কি রীতিটা ফরজ রক্ষা করা কিন্তু ফরজ নামাজ রক্তের কারণে । জি <the> <Technology> <the> <gefähr> <theorm mutta> <recovery> প্রতিহতটা সবচেয়ে মোকাদ্দ এই ফরজ বাদ দিয়ে অন্য ফরজের মধ্যে থাকা একটা ধোকা অন্য ফরজটাকে এই ফরজের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টিকারী বানানো একটা ধোকা ঠিক রেখে অন্য কিন্তু তার ব্যস্ততা কি বাথরুম এর তার ব্যস্ততাই মুহূর্তে কি হ্যাঁ করার এই পথে থাকা হ্যাঁ এইটার পথে চলতে তো বাকি দিগুলি করতে পারে সেগুলি জরুর করিবেন কিসে এটা না সিকির করা হয়ে যে মসজিদে এই মসজিদ ধসায় দেওয়া হবে পারেন সাহায্য করতে আল্লাহ সাহায্য করবে কিভাবে করেছে লুহা দিয়ে অস্ত্র দিয়ে অস্ত্র সাহায্যটাতে আল্লাহ ওই অস্ত্র সাহায্যটাতে আল্লাহ নিজের সাহায্য করলে ঘোষণা দিয়ে দিয়েছেন পুরানিক আমি দেখি কে আল্লাহ রসুল কি করে সাহায্য করে আল্লাহালে না দেখ লোহার টারি স্পষ্ট সাপ বলা আছে যে সাহায্যের জন্য এটা আমি দেখি রস ব্যবহার করছে উগ্রবাদীতা হয়ে গেছে আমাদের কাছে এটা একটা সন্ত্রাসী আলামত হয়ে গেছে গা আমাদের কাছে এদের একটা মানে একটা অনীহা অনীহা এদের প্রতিমন এই এক ইয়া আমরা ধরছি কি মানহাজ সালাম সালামত মানহাজ ধরেনি এখন স্যার নাকি বলতেছেন যে আমরা কি ধরি নাই সালামত আল মানহাজ এটা ধরেনি এটার গুরুত্ব দিইনি সালামতুল মানহাজ পদটা ছিল সালেম সহি কুরানের দলিল ভিত্তিক রসোসেন আদেশ ভিত্তিক আল্লাপাকির নির্দেশ ভিত্তিক আর আমাদের তোলো কি শান্তির যদুর সুবিধা ওর দূরে আছে দুটো কষ্ট নাই যতই টাকা যা হোক না কেন এটা তো পারে স্পষ্ট করো সুবিধার টুকুার টুকু সারে ওর ধ্বংস তো কি ধ্বংস ইজত কে মোমেন কে যে আল্লাহর সামনে মাথা না তো করবে আর কারোর মাথা না তো করবে না। আসলে আমরা পথটা ভরছি সাহাবাহিকের ব্যাপক না এটা আসলে আমাদের ধোকার শুধু একদিক জীবন মিলে তাদের সময়টা যেভাবে যদি কাটছে এইভাবে যদি আমাদের কারো সময় কাটে এই সময় কাটাতে আমরা কি আমাদের জন্য এটা কি মনে করি ভালো মনে করি না এটা খারাপ মনে করি বিরক্তিকর মনে করি এই যে সময়টা আমরা ভালো মনে করি মুনাফেকর ক্ষেত্রে হয় এই জিনিসটা নাকি আছে সমান সেই ক্ষেত্রে মানে একটার টাকা হয়েছে সরিয়ে আরেকটাতে ওনাফেকি এটারও রায় একসাটে দেয় দিয়েছে দিনের ব্যাপারে মুদাহ না দিনের ব্যাপারে কি দেওয়া দেওয়া জি আল্লাহ হুকুমের মধ্যে পরিবর্তন আল্লাহর ঠিক থাকতো নেই শরীরে এখান গিয়ে সূর্যাস্তূর্য তো দেখি না এই জন্য কোথাও মদ ধরছে হ্যাঁ ইয়ার জমিনের তলে খুলতেছে এখন এই জন্য সারা জীবন আর পায় না পাওয়া নাই আর আগেই পেলেছে জি হালত এই আমাদের বাস্তবতা ধরে এমন কেমৎ পর্যন্ত সময় দেন তর বাইরে দিয়ে পাঠানো হয়েছে এই মুক্তি আছে এই জমা গুলি রসুল এই তোর কা যদি না কি কি থাকতো খেলা হতে থাকতো থাকতো তাইলে বিভিন্ন কাজে যুক্ত থাকুন কি ছিল অবকাশ ছিল ছিল যেমন বাদশা আলমগীর সে একটা যেমন হোক মুসলিমদের একটা শাসক যে কোন মুসলিম আক্রান্ত হইলে মুসলিম হইলে সে এখানে সহায়তা কি করতে পারে দিতে পারে জি সেই সময় তার দেশের লোকগুলি নিয়ে দিয়েছেন প্রতিষ্ঠা করা দরকার এবং অন্য করছে যারা তারা আর আমরা বইয়ে বইয়ে এখন যেমন করতেছি একই ভর যায় কেবল বলবো ওখানে ভূভুখ লোকগুলো ক্ষুধার্ত লোকগুলো বই রয়েছে খাবারটা পাকায় দিলেই খাই ফেলতে পারতেছে খাবার উপ চাউল আছে আটা আছে পানি আছে লবণ আছে পাকায় দিলে কি করতে পারতা খাইতে সময় সাবসা গোবর একটু পাকায় দেন পাকাই দিচ্ছে আর মানুষ খাইছে এখন পাকানি গুলি রেখা হয়নি নাই পরিবেশে নেই কেউ এখন হ্যাঁ দিনের আর ওই পরিবেশ করে কাজ হয়নি কোনো কাজ হয়নি এমন না এটা যে আমার দিতেছে সময় যে আসলে পাইনা এই জন্যই পাই না কেন সময় না সময় গুলো নামাজ রোজা ফাজ জাকাত এগুলো আমরা আদায় করতে পারতেছি তো দিনের এই সমস্ত বিষয় তো আমরা আমাদের সাথেই পালন করতে পারতেছি কোনো বাধা তো আসতেছে না এই ক্ষেত্রে দারুল আমার হইতে যে পরিপূর্ণ আমি দিন কি করতে পারি এই জায়গা ধরে নিতাম যদি পরিপূর্ণ দিন পালন করার কি থাকতো অবকাশ থাকতো এমন পরিপূর্ণ দিন পালন করার অবকাশ নেই আপনি অর্ধিকার দিন পালন করতে পারেন কাঠের মস্টে সাথে তাদের রীতিনীতির সাথে যেটা সংঘর্ষ হয় না সেটা কি করতে পারেন না সংঘর্ষ আর অর্ধিকার দিন না এটাই গুমরা হিডে আপনি যে দিন পালন করতে পারতেছেন আর এদের মনে করতেছেন পরিপূর্ণ দিন পালন করতেছেন আপনার গুমরা হৃদয় আর হৃদ মনে করতেছেন আর এই প্রথম আল্লা জিনিসটা যারা পছন্দ করে না এদের সামনে তাদের বক্তব্য হইল কি বিষয়ের যারা পছন্দ করে না তাদের কিছু বিষয়ে কি করা মান এই যে এর পতঙ্গল আজ দেখলো আমাদের দেশের শাসক হাসিনা বলেন খালেদা বলেন জমাত বলেন বলেন এরা কিছু বিষয়ে আল্লাহ নাজর করা বিষয় যারা পছন্দ করে না কাফের অনুসরণ করতেছে মানতেছে নামাজের বিষয়ে রোজার বিষয়ে হসকরের বিষয়ে ইসলাম একটা মানে আমরা এই আল্লাহর নাজর করা বিষয়রা যারা মানতেছে না এরাও তো পছন্দ করে না যা পছন্দ করে এরপরে তারা হুদুদ কেস পছন্দ করে এই অপছন্দকারীদেরকে আমরা বলতেছি যে এই ধরনের বিষয়গুলির মধ্যে আমরা তোমাদের কি কি করবো মানবো কিন্তু রাজ করে আমাদের তো এরিকায় রোজা করবো রসনের তরি কাবা করে গিয়ে কিছু বিষয় কি করবো না মানবো এই যে কাকের কিছু বিষয় মেনে নিলাম রাজনীতিটা সেরে দিলাম কাফেরদের জন্য অর্থনীতিটা সেরে দিলাম জন্য হজত কাশাসটা সেরে দিলাম কাদের জন্য কাফেরদের জন্য এবার এইটা যে সেরা দেওয়া এটাই একটা এই আমার না। যদি এক জায়গা দিয়ে করলেই হবে সব জায়গা দিয়ে করতে হবে না হাজির স্পষ্ট যে সমাজ বসবাস করতেছে সমাজের মধ্যে যারা নাকরমানি করতেছে এরা জাহাজের নিচে দিয়ে কি করতেছে সিদ্র করতেছে এখন ছিদ্র করে তুমি তো ঠিকই জাহাজের দেখানা পাকাইতেছো তোমার করো এরা খানা পাতা পাতানোর ব্যাপারে কি দেয় না এখানে কাজ করতেছো তুমি তোমার এদের হ্যাঁ বাধা দেয়া সাঁতার শিখাই গে গিয়ে ইচ্ছা তুমি সাঁতার শিখাইতেছো গেল লেগে তুমি যে খান কামে সাঁতার শিখাইতেছো কেন লেগে শিখাইতেছো মাদ্রাসা দিয়ে সাঁতার গিয়ে শিখাইতেছো ভাসনের লেগে এটা কিন্তু তার উদ্দেশ্যের বিপরীত কেউ ফানি শিখতেছ কিছু কিছু কিছু কিছু না হলে মন করো করো বাতের লাগবে গান এলে তুমি না করে বাধা দেওয়া তো কিছু কিছু না তুমি কি করো এই যে ফানি শিখতেছ হ্যাঁ এরা তো তোমার বেশি বাধা দেয় না আমি আমি বলি আমাদের অনেক মনবীর আছে সালমানি আমার ভালো বুঝছে হ্যাঁ কোরআনই কি শিক্ষা সন্ত্রাস শিখে আমাদের কোরআনটা ইয়ে করা দরকার দরকার হ্যাঁ রাখিস যদিও হ্যাঁ খারাপ উদ্দেশ্যে হ্যাঁ শিখায় কে কোরআনে না তো এরা কোরআন করা এটার থেকে পায় না তাই কি হ্যাঁ কোরআন বেশি বুঝছেই নেই ও তো মোদি গুমরা করতেছে আরে বুঝেই নাই এই তো দল ও যদি হয় তাই খ্রিস্টান হ্যাঁ সালমান পরিভাষা কি কাতর মুসা কাম এটা যখন সন্ত্রাস বলে তখন কোনদারে বলে মুসলমান আর কেউ যদি যুগের পরিভাষা না বুঝে মানুষের কোনদারে কি বলে এটা না বুঝে তো হ্যাঁ কি ওরা যে সন্ত্রাস বলে যেহাদ এটা বলে সন্ধ্যা আছে যে কোন এইগুলো এই শতানের সুভাগ বিভিন্ন সুভাধ এমনকি রসদচন্দ্র যখন জাহাজে গেছে ও যুদ্ধের মধ্যে যখন নাকি কৌশলগত কারণে একটু কিছু লই মানে উন্নত ছিল না ও রে মাঠে যা এটা কৌশলগত ভাবে শিখেছিল না উন্নত সামরিক কৌশলে কি ছিল না উন্নত কৌশলে উন্নত না থাকার কারণে কি বলছে সামরিক কৌশলে অনুন্নত হওয়ার কারণে কিতাল মনে করেনি এই যে কিতাল মনে না করার কিতাল ছিল না কিছু সুসাভার কলাম না সরিয়ে তা নিয়ে আর একজনের মাল যদি কেহ নিয়া যায় প্রতিবেশীর সাহায্য করা সাহায্য করতে পারে মিলে সে সহিব না হবে শহীদ দেবে আরে মালের উপর আঘাত দিলে পঞ্চম নম্বরের জোরব দি তারপরে নফস তারপরে ইজ্জত তারপরে কি আউলা তারপরে মাল পঞ্চম নম্বর না ইটার মারামারি করে গেলে ব্যক্তিগত মারামারি গেলে ওখানে দিনের পর আঘাত আসতেছে সেটা তো ফরত এটা তো সাইরা দিতে পারতো তারপর ওখানে কয়া বলে না হয় আঘাত দিলে বলে থাকতে হয় হ্যাঁ কি দিন যায় যে জন্য বতরে কাটা যায় তুই কোন দিন বা কি দিন করছিস দিনের জন্য করে আর হ্যাঁ বাসা বাসায় রাখলো তো বাসায় থেকে বাস দিতে দিন কবর গুলি কি পুরা হইতেছে আমাদের দেশে মৈরম যা আর যে জি নিজের সময় দিতেছে এবং শক্তির মাধ্যমে চিদ্র করতেছে আর আল্লাহ কইছে ওলাই দিন থেকে কিন্তু তারা তোমাদের হ্যাঁ কাফেরদের অধীনে তাদের নির্দেশনা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে হ্যাঁ তার আল্লাহ কই পৃথিবী দারুন আমার না যতক্ষণ ইসলাম গালেব না হল ওলা কিলু না কুম হাত্তা রুদ্কুমান তোমাদের দিন থেকে ফিরা নেওয়া পর্যন্ত আর অলরেডি আমাদের এই শাসকগুলিও কেটাল ঘোষণা সন্ত্রাসের বিরুদ্ধে জি যারা বলতেছে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে বলতে আন্তর্জাতিক এই সন্ত্রাস হতেছে জি এবং সন্ত্রাসের আন্তর্জাতিক কোপ্রাদের সাথে চুক্তিবদ্ধ না এরপরে আর দারুণ আমার হৈল এদের ওদিনের থেকে ধারণ যাই করো বক্তব্য যে দিনের যা কিছু আছে সারা শেষ করার পর্যন্ত মারতে থাকুন এখন উদ্দূর পারতেছি বিক্রি করতেছে তাও বেশি যদি তাদের ক্ষমতা কি করে দাঁড়ান সাহায্য জীবন ব্যস্ত জিনিস দেখা দায়ে থে অথচ যখন না থাকছিল না পুরো পৃথিবীতে এটার খরচ ইয়ে গো না পৃথিবীর কে আছে যে আমার ওদিনে থাকছে আরেকজনে কি করবো নিজস্ব ইসলামের কিডা নিয়ে কোন বিজয় হয় সারা পৃথিবীতে না করবো না কোনো ক্ষতিও করবো না বরং এই অবস্থা তার ব্যক্তিগত জিন্দগির করতে গিয়া যদি তার জীবিকা নির্বাহের ক্ষেত্রে টাকা পয়সা উপার্জনের হয় ইসলামী ফলিবার যদি সহায়তা করার সম্ভাবনা থাকে সহায়তা জি না করবেনা করবেনি ঈদাল নি ঈদের ইয়ার সম্পর্ক কি ইসলামের ইডার সাথে আছে ইসলামেরও সাথে দ্বন্দ্ব নাই কাকারের সাথে আল্লাহ দিনের গালেব করার জন্য পাড়াইছে দিন গালেব যদি করতে না পারো গালেব করাল যদি কাজ না করতে পারো তাহলে তুমি এখানে দিন আস্ত ব্যক্তিগত আমল করার জন্য না ব্যক্তিগত আমলের জন্য যথেষ্ট ছিল মানুষের চিপি পাঠাই না আল্লাহদ্ের খেলা ইসলামের কি মেজাজের খেলা সাহাবিকারের খেলা এটি শুধুই শুধু ফাই তুমি সভা আরেকটা কথা বলে যারা যারা নিহত হয়েছে এরা নাকি শ হওয়া সন্দে আছে এরা শহীদ হওয়া নিয়ে সন্দেহ নেই কেন কারণ এরা ভাজ লোমান কিছে যেহাদের পথে যায়নি তারা কিন্তু কিছেদেরকে মারতে কি এবং একটা দাবি ছিল যে আমরা ইসলামের কিছু বিধান যে তারা আল্লাহরে চায় আল্লাহর পরিবেশে আসবে এই কারণে সুতরাং তারা মাস দিল না কোনো সন্দেহ নেই এই কথা বলে অনেকে প্রায় যারা ওখানে গেছে সন্দেহ তারা বলতেছে যদি সহি আমরা কি করতাম যাইতাম এর ওই সহিবো যাইব এদের করতে অবশ্যই কামিয়া পাইছে এর মধ্যে আল্লাহ তাহলে তারা জাহিরি ফলো আর অনেক বিশ্বাসী হয়েছে আফগানিস্তানিস্তান সমস্ত অঞ্চলে দু একজন শহীদ সাদী হামলা করে যে তো কাফেরদের ক্ষতি কি তৈরি যায় হয়ে জান জি আমাদের সেই জিনিসটা হলো আমরা দুনিয়াতে মুসলমান এবং কাকের যারা করতেছে সবাই তগতের হতে জিনা আর সবাই আল্লাহ হতে জিনা দুটো হতে দুটো সুতরাং দুর্নীতি আর কেমন পর্যন্ত কি থাকবে চালু থাকবে আমাদের কাজ হলো দুই গ্রুপের সাথে নিজেরা সামিল করে আলো জি হয়তো হক গ্রুপের সাথে হক গ্রুপের সাথে সামিলের পাত্রে চলে যাবে জি বিরোধী না থাকা হালাত আলহামদুলিল্লাহ যদি হালাত আমি বলি কোরআন কারি মাল্লা তাহলে কি বলেন আর যুদ্ধ করছে তারা দুই দল সমান আগের দলের মধ্যে বেশি আগের দলের জাহির হালাত ভালো ছিল জাহির খবর ভালো ছিল না খারাপ ছিল খারাপ ছিল মক্কা বিজয়ের আগে ধরা যুদ্ধের মধ্যে মাল খরচ করছে আর যুদ্ধ করছে তাদের জাহেরি খবর আর পরে যারা যুদ্ধের ক্ষেত্রে মাল খরচ করছে আর যুদ্ধ করছে কাদেরটা জাহির বিজয়টা কাদের মন যা উহুদওয়ালাদের না কাদে জাহিরি খবর কাটটা বেশি ভালো কাটা বেশি উহুদালাদের না মানে দেড় লক্ষ কোটি শুধু স্বর্ণ মুদ্রা পাইছে নগর দেড় লক্ষ কোটি শুধু নগদ স্বর্ণ মুদ্রা কাপড় চুপ গবাদি বসু জাগা জমি অভিবাদ কোনটা খবরটা কি খবর দিকে এরপরে খবর কম ফজিল এখন সজিলোটা কি হয় আমাদের আরো একটা বিষয় ব্যাপারটা এটা আমার খুব সংশয়ের ভিতরে হামলার হাতে কি এবং এটা কিভাবে আমাদেরকে সবসময় একটা ধোকা দেওয়া হয় যে শেষ নেই আচ্ছা মৃত্যুর তামান্না করা আচ্ছা করা জিনিস অভিষ্ঠিত তামান্না থাকতেও হবে যেহেতু কোথায় মৃত্যুর তামান্না কোথায় শহীদ হয়ে যাওয়া বিপদে ফাঁসি বিষ খাচ্ছে এইটা আর কোথায় অমিনান না আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের উজাড় করে দিছে দুটো কোন ইহা আছে কোন সম্পর্ক আছে দুটো এইটা সরাসরি বিজয় ঘটনা একা বিশাল বাহিনীর জানে যে সাথে এই কাম করছে আত্মহত্যা করছে তখন উমর এই কথা বলছেন দলের অন্তর্ভুক্ত আবহাওয়া হয়ে গেছে যে নাকি যুদ্ধ থেকে কি হইয়া হাত গোটে নিয়ে নিজের বাড়ি ঘর সাজানোর মেয়েদের ঘর লেগে গেছে ও আয়তের সামেন আমরা জানি ভালো যে আন্দাতে গ্রাম পেতে সব চলে গেছে সাথীরা তুই ওখানে এখানে গেলি কি নিজে বাস ধরতে পারতে কেঙে গেছে তো এই ধরনের ঘটনা সাহেবের প্রতিবো না তারপরে কি করতেছেওতা মাজান না হল কতটুকু হাকি কি বাজতে পারেন আদি থেকে আসছে মুসলিম শুধু যে সবচেয়ে উৎকৃষ্ট জীবন দাপনকারী ধীরে ধীরে অন্য পরে আমি পিছনে গেলাম না সে উইরা যায় এরপরে কি উইরা গিয়ে কি করে নাজান না হ গালেবের জায়গায় গিয়ে সে কি করতেছে মৌ তালাশ করা যেটা ফজিল তিন দিনে গেল জি আরে পিতাই ইয়া না আত্মহত্যা হয়ে গেছে না তুই এইটা যদি আত্মহত্যা হয় বাবুরে অপরাজিত বেরা দেয় এইভাবেই তোমার বিজয়ী নয় জি এটা তো ফুকায়ের কারণে তার স্বীকারে গেছেন যে কাপের বে সে কাফেরদের কাপড়দের ক্ষতি নাও করতে পারে কোনো ক্ষতি করতে পারলে তো কোনো এবং কি কিছুই মনে করে না নিজের জানকে দিনের জন্য উচ্ছ্বল করা এই কারণে তারা একটা প্রভাবিত হয়ে যাবে এতটুকু ফাইদা যদি হাসারি হয় কারণ নিজের জানকে উজাড় করে দেওয়ার দ্বারা এটা আত্মহত্যা না এটা আল্লাহ কিভাবে এতদিন যেখানে ভাই খেয়াতে সারা পৃথিবীর সব জমা করছে ওরা এটাতে একটা কি করার জন্য সুর হাত জন্য এটি সহসেষ এখান বলতে পারে যে ওই যারা আশুর মহারমরা দিন ছিল কাজ করা ছাড়া এভাবে করার কোন অবকাশ আছে একসাথে মিলে এটা তো হলো গোল জসবা কি গোল ঘুম রাখলাই তো দেয় এটা তো তরি কাছে শক্তিশালী আছে পৃথিবীতে দিন কাম হবে না কিলু হুম হাত তা করিল দিন আল্লাহর জন্য হওয়া এবং এই ফিতনা হওয়া এটা একটা একটা জড়িত আর যতদিন তাদের সত্যি আছে ততদিন দিন প্রতিষ্ঠা হবে দিন প্রতিষ্ঠা কোম্পাইয়ের মধ্যে আর কাশের নিজের ঘালে থাকতে যার ভালো ভাই হবে বাস্তবে ব্যক্তিগত ক্ষেত্রে আস্তে আস্তে বিস্তার করে যাবে মুসলমানরাধর্মিমান ইসলামের আদর্শ আছে কি আমেরিকার আদর্শটা খবর না তো এত বুঝেছি আমি আদর্শ দরকার নাম কি এলেনা সুভাত্র অর্জন করতাম বাকি হাবিজাবি বাদ দিয়া তো তোমার একটু আগামী না এটা তুই আর সেটা এখন খানা পাকাইতেছে খানা পাকাইলে তোর গ্রাম ভালো হয় জাহাজ এদের কি করতে হবে এখন হাতি যে কত সুন্দর ভাই তোমার খানা খাও পাকাও সবই করো তোমার না কোথা কিন্তু ওই দেশ তাই তুমি কাজের মানে ত্রুটি আনা এটা তোমার কি ধোকা একটা ধোকা রসম এবং সাগরিটা এই ধোঁকা কাজ কখনো করে না সারা পৃথিবীতে দিনের কাজ মালা করে আল ইসলাম দিনটাকে আবার উদ্ধার করবেন বর দিনটা দূর করবেন কেতালের মাধ্যমে ঈশা আলিসা আরো কঠিন অবস্থার মধ্যে দিনটাকে উদ্ধার করবেন দূর করবেন কে ওই সময় এটাই রসোর ছিল এখনো এটাই যদি আমরা এটা না মানি তাহলে বসা আছি আর ওই মাদ যুগে আর রসলের যুগে করেন ওদেরকে দিয়ে করান এই জমানা এই সময় আমরা বসা এই সময় আমি কথা নাই ইন্না হা হা কয় দিন ওরা তো একটা জাগার কথা বলছিলাম একটা সময় কথা বলতেছি এক সময় তো লোকেন জমান শক্তিশালী দুর্দর্শ এমন বিশাল বড় বড় দেহের অধিকারী এদের সাথে আমরা পারবো আমরা পারবো না ওরা উপযুক্ত হয়ে না নাই আল্লাহ বলতেছে তোমাদের হাত দিয়ে আমি তাদেরকে কি দিবো আজ না তোমার কে দিল এই হাবি তুই স্পষ্ট আসছে যে আসবেই খলি মৃত্যুর পরে লিমি খালি পাতি মানুষের পরবেলিফা পরে মৃত্যুর পরে তুই খলিফা নাই সারা পৃথিবীতে বোঝা গেল বিরুদ্ধে ধীরে ধীরে অবস্থা এমন হইতেছে এরা নিজেরা গোপন করতে না আর প্রকাশ করতে পারতেছে না এমন একটা ইসবিরু আতাশ বিরু অবস্থার কি ফুটে রয়েছে আমাদের সারা খিফা আর এটা তো একটা সব শুরুের বাইরের কথা এরপর একটু বুঝতে পড়ছে যে ওখানে আছে যে এখানে খলিফা উদ্দেশ্য হয়তো একজন শাসক আর কি যে একজন শাসক যদি আমেরিকার পক্ষে হয়ে আস মুসলমানদের কি মুনাফেক না মুনাফেক ওর উপরে দিয়ে কি করে ইসলামের বিপরীত কিছু নাই উপরে কিন্তু কাকের দের দলবদ্ধ হইয়া কাকেরদের কাজ আন্দোলন দিতেছে নাম বলে কি মনে হবে তো মুনাফে কিছিনা এখন কি সম্ভব জিনা মুনাফেক চলিসি ভাবে ভিত্তি আর কি তো আবু জাহেদ আবু লাহাব আবু তালেব এই যে কোনো একটা ওবায় কাপ এদের আসলে উচিত ছিল আমাদের যান মাল সবকিছু নিয়ে কি হয়ে যাওয়া সাহাবাহের মতো বের হয়ে যাওয়া তাইলে আল্লাহ পক্ষ থেকে এই অবস্থা মারাওয়া দিতাম কি সফলতা আমার কাছে না জয় আমার কাছে না আল্লাহ তাহলে মারা যাও অথবা কি হোক নিহত হোক লাই জোপান না সেটা আমাদের উদ্দেশ্য আমি এখানে মারা গেলাম না নিহত হইলাম এটা আমার দেখার বিষয় না আমি বের হয়ে গেলাম বের হইয়া যে অবস্থাই ওই নিহত হওয়া কাকা শহীদ আর এই শহীদের অবৈধ রাজন স্বামীর যুদ্ধের মধ্যে ওনার একসাথী শহীদ এসে আর একসাথে এমনি মারা গেছে যিনি মারা গেছে ওনার কপের পাশে দাঁড়ায় করতেছে তাই জন্য বলবে যে শহীদের কপের পাশে দায়ে আর দেওয়া করেন এদের আক্রাবলি হবে গর্ত থেকে আমার হবে এটা ব্যাপারে এক সন পছন্দের দুর্নীতির কি সনাম পছন্দের কারণ দুহাদের পথে থেকা একজনে শহীদ দিয়েছে আরেকজনের মৃত্যু মারা পথে থেকা যদি একজনের শহীদ দেয় আরেকজন যদি স্বাভাবিকভাবে মারা যায় তো অনেক ক্ষেত্রে যাতে সাবেক মৃত্যুটা ফজিলত কে যায় থেকে বেশি দিন হায়াত পেতে আরেকজন এই পথে না থেকে হাদিসে আসছে এই পথ সাহিদা দিয়ে তুই হাদিস আসছে চেষ্টা আমার নাই যদি দাবি থেকে বেরিয়ে যাওয়ার পরে যদি তুমি যাও আর না সময় হ্যাঁ আমি রাখতে যাওয়া এটা তুমি এখন একজন এই আর সহি আরো বেশি দিন রয়েছে এই দুইজনের লোকের তুলনা করেতেই নেই লোক একজন কি মনে করতো হুকুম কি কোথাও যদি শরীরের স্পষ্ট হুকুম কোথাও যদি এইভাবে আল্লাহ না প্রকাশ হয় আল্লাহ পাকে আগে আজাদ দিয়ে আল্লাহ তালা সব দিন বিশ্বাস করবে এটা কার হুকুম হাদিসির স্পষ্ট বক্তব্য এটা একটা না ফর মানে যদি কি হয় প্রকাশ্যে হয় এটা যে এই বড় ফেটটা মিটাইলো ছোট ফেটনা হাজি না একমসান বাস্তবে এটা কারণ আল্লাহর একটা মাকর মণি প্রকাশ্য হওয়া এটা সম পরিমান এই না শুধু একটা এখন না হাজার হাজার নাফরমানি প্রকাশে সরাসরি গৌরবের সাথে চলতেছে সেই পরিবেশের মধ্যে কারোর থাকা দায় ইসলাম কঠিন না সহজ কিন্তু এটার পালন করার মধ্যে কুরবানি আছে না কিন্তু কি কষ্ট লাই কষ্ট সারা জান্নাতে যেতে পারবে না কে হাসি বান্না সাইনা বহু ফেত্নাই করা সারা বিপদে পড়া কষ্ট করা সারা জান্নাতে চলে যেতে মনে করে দিয়েছো এটা হবে কষ্ট ফেতনা বিপদ কিন্তু এটা কি না অসম্ভব সম্ভব এই ধরনের সমাধানের থাকা যদি এটার পরিবর্তনের যথাযথ চেষ্টা করতে পারে আর আশা হয় যে পরিবর্তন হবে সে অবস্থায় নিজের মান সম্মান ইজ্জত নিয়ে দিন হিজরত কে চলে যাওয়া ফারত জাহাজ রক্ষা করার কোন ব্যবস্থা এখানে নাই আর কি অব এই তার নাকে রাখছে না কোনো উপায় নেই সে আসলে মা আজ আসলেও কি আপনার কত মানুষ বিদেশ যেতেছে কত মানুষ চাকরি করতেছে কত মানুষ ব্যবসাগুলি যাইতেছে বিক্রি করত না চেষ্টা করত না একবার না পার দুই তিনবার চেষ্টা বেরিয়ে দেখতো এরপরে এই ধরনের চেষ্টা আসে আগে তো দিদি আমি আমার আসলে ওই মানসিকতা কারো হইলে ওখানে যাওয়া লাগবে না এখানে কৌশল ওজন নেই সুস্থ কোন ওজন নেই একটা মাপটা কেউ দিয়ে দিছে একটা আম হুকুম আছে হুকুমের একটা একটা কি আছে সিঙ্গারে খাওয়া আছে সুস্থের জন্য কোনো এখানে ওজন আমাদের জন্য একটা ধোকা দেওয়া হয় যে সবাই সব কাজ করতে পারবেন বাস্তব যখন নাকি দিন মনতে আছে ফেলাফ চলতে আছে অন্য কোন অস্থিরতা কি তখন এক একজন এক কাজ কি করবে ভাকরানি ভেডি তো বাবুরচি খানা পাকাবে তারপর রং লাগাই না কি করবে রং লাগাবে ফিট করে কি করবে ফ্যান্ট ফিট করে কিন্তু যখন নাকি ডাকাইতে আক্রমণ করে রাখছে এখন বাবুরচির কাম ফ্যান্ট লাগান না কাম না সবার কাম দিনের মাসালার মধ্যে চালাতে চাই মাসালা বের করে দেন তখন তাদের জন্য মাছালা বাইরে বাইর করার মধ্যে কিছু মানুষ লেগে গে থাকা দেখি ছিল এই জন্য কিছু মানুষ কি করছিল লেগেছিল সেই সময় মুসলিম হলিফা মুসলমান খলিফা কিন্তু কিছু কিছু কিছু কি ছিল তারা করতে কি ঠিকমান কোথাও আক্রান্ত হইলে তাদেরকে নিজেরা নিজেদের নিজেদেরকে তাদের জিম্মাদার কি করতো মনে করতো যে পর্যন্ত ঢেটেছিল না সেই খলিফা সেই কলিফার তাতে তারিখিত কাদের মধ্যে নিয়োজিত দিনের ব্যাপারে সে কিন্তু যারা শাসক এরই চীনের এমন কোন জিম্মদারি নাই তাদের বরং কাফের দের জিম্মদারি যে মুসলমানদের মধ্যে তাদের থেকে দূরে সরানো যায় ইসলামী সংস্কৃতিটার বাদ দিয়ে সংস্কৃতি কিভাবে এখানে প্রতিষ্ঠিত করতে চাই সেই সময়ে এবং কাফেররা একের পর একের পর এক মুসলমানদের কি করতেছে শেষই করতেছে বিভিন্ন অঞ্চলে যদি কি হয় এই কথাটা আসে না এখন পৃথিবীর কোথাও মুসলমান আক্রান্ত আছে আক্রান্ত থাকলে মুসলমানদের জন্য সবার জন্যই করুন আল্লাহা কি না লাকুমের ভিতর সব সব ফিফা ফলিফা আলার এরপরে এই অবস্থায় কেউই না দেবে এটাও আছে একা হইলো তুমি করো আর কেউ না দেয় এখানে হুকুম তো হইলো এটা এরপর আর মুসলিম না আপনার দেহ যদি আঘাত করতো আপনার বোনের কি করতেন কিনা তখন আপনার কেউ সব করতে সব কাজ বাদ দিয়ে দিছে কেহ জি না ওইটা না শেষাই দেবে শানের সাঁতার শিখাইতে ডুবলে হ্যাঁ আপনাদের সাঁতার শেখানো অথচ আপনার চারটা করতেছেন হ্যাঁ ডুবানের লেগা চিন্তা করতেছে আর আপনি এদেরকে বাসনের লেগে সাঁতার শিখাইতেছেন জি এখন সাঁতার শিখানো দিনের কাজ জি এখনো সে কাজ এটা সিদ্ধা বন্ধ করে ঠিক সারাদ যখন নাকি মুসলমান আক্রান্ত হয়ে গেছে নামকির বানাও মুসলমান যদি কত আক্রান্ত হয়ে যায় আর মুসলিমও নাকি হেদিন বাঙ্গালিও না কাজে দিন দেখলাম আল আগানিও না দেখলাম আল মোহাদিরও না দিলনা আল আনসারও নাকাদশে দিন এই যে এখানে ভাগ যে উরাক্রান্ত আমি এই ভাগটা হলো কুফুরি জাহিদি আনসার মহাদির ভাগও যদি হয় যেখানে আনসার আল মহাজির এত ফুজিল এরপর ওইটা সাহায্য করা আর না করার মাপ কাটি নাম এ দিয়েছি কি আজকে আমরা কি রেখে দিচ্ছি সাহায্য করা আর না করার মাপ কাটি বিভিন্ন ধরনের সীমা রেখা দেয় বিভিন্ন ধরনের বিভিন্ন সেই কোনো বাদ তাদের কি করা সাহায্য করা এখন কি মালদারা সাহায্য করা সম্ভব না পৃথিবীর মধ্যে তুমি সরাসরি দেহ দাওয়া মালদারা সাহায্য করার অবকাশ সারা পৃথিবীর সবার আছে না তোমার এখন হজ এক মুসলমান মারি খেয়েছে মারের অভাবে সে হস্তিরের অভাবে এখন তুমি হজ করতেছো নকল হস হজে হজ যার পরে আমার দ্বিতীয় অনেক ঘাটতি আছে দিনের আদায় করেন আর কি তাদের আমার অনেক সে আমল করে না না করে এত ব্যাপার এত বার করছে সে মজলুম এই জন্য তারা এই ওখানে মুসলিমের কোন শব্দ এনে নাই শুধু এই ধরনের নির্যাতিত হওয়ার থেকে উদ্ধারের জন্য কাকেরও হইতো তারা কারোর দ্বারা যদি কিত আক্রান্ত হইতো তাদের জন্য তোমার কি ছিল কিতাল করা শুধু যাহা না কি করা অথচমানের জাম কি করবে যাই ইহুদিগুলির যানবাহনের জন্য মুসলমানের জাম দাইতেছে আর সেখানে সে বদ তুমি রাতে কি করতেছ কি কাফের তারিখের কারণে আল্লাহর ইমান রাখে তার কারণে তার উপর তারাঘাট না ইউ কিলুনা রুদ্ কুমানই তারাঘাটটা জি তুমি এমনিখানে ভাগ করতেছ আমলদার আর বেআলদার তুমি নবী ছাড়াও কে লেগেছে কেনা তুমি সবাই তো গোনা আসে নব বিচার কে আছে আমি যাবো না তুমিও যাই না তুই শুধু শিশুটা ছুটু শিশুটা আঘাতের সাথে কার্বনা ঘর বা করবো না ফের বা করবো না তুমি তো এখন গাড়ির তার জন্য গাই কত ধরনের মুখে মেয়েটি অস্বীকার জেহাদ্দারে অকার্যকর করে দেওয়া মুসলিমের থেকে এই জিনিসটা আমরা পালন করতেছি ঠিক দিনের যে আমরা সেই আমলের কি এলামটা সেই এলেন এটাও দেখবেন অনেক টাকায় দেবেন এই ক্ষেত্রে মশলাগুলি কি আপনার কাছে কুরন শরীফ শুধু সুরাই বাড়া শুধু থাকে দিলের ব্যাপার হেফেরেন না আপনার ঘর দেখা দিবেন কুরনশিফি সুরাই বাড়াটা করেন এরপরে সুরাই বাড়ার জন্য তো শ্রী আব্দুল্লাহ আস আছে তফশ্রীর আছে মুজাহিদের লেখা কত প্রায় পাঁচচল্লিশশো কিতাব আছে শুধু তাদের লেখা মুজাহিদের লেখা পাঁচচল্লিশশো কিতাব